কবি ও রাজকন্যা কোন এক সময়ে একজন কবি বাস করত নাম তার জোরান সে লিখত প্রে কবিতা আর পৃথিবীর সব প্রান্তের মানুষ তার কবিতা ভাই থাকত সঙ্গে তার পোষা টিয়া নাম পেরে পেরে কিন্তু বহু বছর কবিতা লেখার পর আর সব কবিতার সংগ্রহ বিক্রি করে দেওয়ার পর সে কেমন উতলা হয়ে উঠল হুম। আমি এই কবিতা কার জন্য লিখছি আমার কবিতা হলো দেখায় আমি নিজে জীবনে কোনোদিন এর স্বাদ পাইনি জোরান আমার প্রভু একটু বেশি ভাবছ এবার একটু ঠান্ডা হও দেখি ঠান্ডা ঠান্ডা হ্যাঁ ঠিক বলেছো। আমাকে ঠান্ডা হতে হবে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমায় কি হলো রে বাবা এতো দেখছি মাথা খারাপ হয়ে গেছে কোথায় কোথায় যাচ্ছ তুমি না আমি না বন্ধু আমরা আমরা দুজনেই যাচ্ছি জানতে পারে কি কোথায় এই পৃথিবীর অন্যতম সেরা প্রমো তরণী আমরা আপনাকে নিয়ে যাব বিশাল এক অসাধারণ সুমেরু অঞ্চলে সুমেরু অঞ্চল বিস্তৃত রাশিয়া থেকে স্পিটসবার পূর্ব থেকে শুরু করে সুমেরীয় নরওয়ে প্রায় সারা বছর বরফে ঢাকা থাকে এই গ্রীষ্মের কয়েকটা মাস আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে পেরি পেরি পকেট থেকে উঁকি মারে আমরা কি আমরা কি সুমেরু যাচ্ছি বলো কিন্তু কেন তুমি তো আমাকে বলেছিলে ঠান্ডা হতে মনে আছে জাহাজ ভেসেই চললো ভেসেই চললো ছয় দিনের দিন তারা পৌঁছলো সুমেরু এই জোরান কোথায় চললে ভাই না না না নিজের ঠান্ডায় হাতে একটা ম্যাপ নিয়ে এগিয়ে গেল বেশ কিছুটা যাওয়ার পর দেখে একটা খুঁজি খুঁজিয়েবার। জোর ইগলুর ভেতরে ঢুকলো দেখে মাঝখানে আগুনের পাশে এক বৃদ্ধা বসে আছে সে ছিল এক ডাইনি নাম লেডি লাগা তুমি কে হে বাছা प्रेमर कविता लिखी आर, आर... আমি নিজেই দিন প্রেমে পড়িনি কত তুমি মানুষকে তার প্রকৃত ভালোবাসা খুঁজতে সাহায্য করেছো ও কাজ এখন আমি আর করি না বুঝলে দয়া করো পিসি দয়া করো আচ্ছা राजकन्या कल प्रकृत प्रेम खुजे पाय पात्रा क्यों मन जय करते बरफे ढे गु फल है शे शे एक ज्ञानी सन्यासर परामर्शे दारूण लागल এখান থেকে আনন্দে যদি চোখ থেকে এক ফোটা জল পরে আর সেটা যদি একটা নড়ির ওপরে পড়ে তাহলেই তোমার অর্ধেক কাজ সারা হলো আর বাকি অর্ধেক কাজটা কি শোনো হাতে সেই নুড়ি নিয়ে তোমাকে সেই বরফের মূর্তির সামনে বসে প্রেম নিবেদন করতে হবে আর সেই প্রেম নিবেদন যদি রাজকন্যা হৃদয়ে প্রবেশ করে বরফের স্তর ভেদ করে তাহলে তুমি তোমার প্রকৃত প্রেম খুঁজে পাবে কি করছো তুমি আমার আমাদের যাবার আগে তোমার কাছে আরেকটা উপকার চাইবো আমি জোরান আর পেরি পেরি বেরিয়ে পড়লো এলাকার উদ্দেশ্যে যখন সেখানে পৌঁছলো তারা বুঝতে পারলো আমি এখানে একটা উপহার নিয়ে এসেছি হ্যাঁ এই যে এটা নিজের চোখেই দেখে নিন আপনি পেঙ্গুইন সরকার নিজে উপহারটা নিয়ে যেই না সেটা খুলেছে তার ভেতর থেকে বেরিয়ে দিয়ে হয় কি এক কাজ করুন আপনি নিজে এটা পরে নিন আর তারপর চেষ্টা করে দেখুন সর্দার ওটা পরে নিল এবার দৌড়ান আর হাওয়ায় ভেসে যান আর সে ঠিক করলো আর কয়েক মুহূর্তের মধ্যেই সে আকাশে পাখির মতো তার চোখ দিয়ে জল সঙ্গে সঙ্গে একটা বরফের নুড়ি কুড়িয়ে জলের ফোঁটার দিকে ছুটল অস্ত্র কণা বরফের নুড়ির ওপর পড়তেই সেটা চকচক করে উঠলো দারুন সুন্দর জোরান হেসে একটা হাঁটু গেড়ে বসলো সে চোখ বন্ধ করে লম্বা এক নিঃশ্বাস নিল এই বিশেষ মুহূর্তে যেন সময় স্তব্ধ হয়ে যায় এই বিশেষ মুহূর্তে যেন আমার ইচ্ছে শক্তি হারিয়ে যায় শুধু পূর্ণ হোক যা তুমি চেয়ে সচিরটা কাল ধরে সব কিছু পিছনে ফেলে ধে চলে মন আমার তোমা পানে তোমার মন তোমার হৃদয় ও আত্মার তরে বাঁচাও মরে হে রাজকন্যে আমি যে হয়েছি আত্মহারা তুষার আবরণ খসিয়ে এসো দাও আমার ডাকে ছাড়া আমি এসেছি তোমার তরে আর চিরদিন রব তোমারই দেখা দাও মনের বাসনা পূর্ণ করো এই বিশেষ মুহূর্তে যেন সময় স্তব্ধ হয়ে যায়। এই বিশেষ আমার সমস্ত ইচ্ছে শক্তি হারিয়ে যায় একটা মৃদু বাতাস জোরানকে যেন ছুঁয়ে চলে গেল আর ঠিক সেই মুহূর্তে বরফের স্তর ভেঙে চুর হয়ে গেল আর ভেতর থেকে বেরিয়ে এলো রাজকন্যা মেন্টোসা গাল দুটো গোলাপি চোখে জল টল টল করছে আর চুল উঠছে বাতাসে জোরান মুক্ত হয়ে অভিবাদন জানালো পেরি তো হা হয়ে গেল অসাধারণ গেলকন্যা মেন্টোসা জোরানের দিকে এগিয়ে আসতে সে উঠে দাঁড়ালো দুজনের দৃষ্টি বিনিময় হলো জোরান সেই নুড়িটা রাজকন্যা কে দিল সে হেসে সেটা নিল পরে বেশ কয়েক মুহূর্ত কেউ কিছু বললো না শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল ফিরে এলো আর রাজা মহা খুশি হলো জোর রাজ সেনা দলের সেনাপতি করা হলো আর তারপর তাদের বিয়ে হয়ে গেল বিরাট উৎসবের আয়োজন হলো আর সেই দিন জানালা দিয়ে আমাদের পেরি পেরি তো একেবারে মুগ্ধ উড়ে তার কাছে গেল এই যে তুমি তোমায় সবাই কি বলে ডাকে আমার নাম হলো পোটা